শেখ আহমেদ হাতিম আল আসম রাহমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হলো আপনার তাকুল এত শক্তিশালী হল কিভাবে আপনি কিভাবে এত শক্তভাবে আল্লাহর উপর ভরসা করেন তিনি উত্তর দিলেন দেখো আমি বিশ্বাস করি যে আমার রিজিকে কেউ ভাগ বসাতে পারবে না তাই আমার অন্তর দুশ্চিন্তা মুক্ত এবং পরিতৃপ্ত আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে আছে তাই আমি পরকালে রসদ জোগাড় করার চেষ্টা করছি আমি জানি আমার আমলগুলোকেও পালন করেও দিবে না আমার কাজ আমাকেই করতে হবে তাই আমি আমলে মনোযোগ দিয়েছি আমি জানি আল্লাহ তো আমাকে সবসময় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এমন অবস্থায় পাপ করতে আমি লজ্জাবোধ করি লোকেরা তাকে এত পরিতৃপ্ত এত প্রশান্ত দেখে অবাক হয়ে গেল তারপর প্রশ্ন করল আপনি কোথা থেকে খাবার সংগ্রহ করেন হাতিমাল আল আসম রহেমা উল্লাহ আল্লাহর কুরআনের আয়াত দিয়ে জবাব দিলেন অথচ আসমানসমূহ এবং জমিনের সমুদয়ে ধন তো আল্লাহ তা আলারি কিন্তু মুনাফিকরা কিছুতেই তা বুঝতে পারে না আর শাপেই রহমাহুল্লাহ বলতেন রিজিকের জন্য আমি পরিপূর্ণ আল্লাহ সুবাহানাহ তালার উপর ভরসা করি আমার জন্য নির্ধারিত রিজিক আমার কাছে আসবেই আসবে এ নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই গহীন অন্ধকার সাগরের তলদেশ থেকে হলেও আমার রিজিক আমার কাছে আসবেই তাহলে কেন আমি রিজিক নিয়ে হাহুতাস করব। কেন আমি তা নিয়ে দুশ্চিন্তা করব। মন খারাপ করবো এ নিয়ে হতাশার দুশ্চিন্তার কোনো কারণ নেই নিশ্চিন্ত থাকুন রমর ইগ্নুল হত আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ আলহু আসাল্লাম বলেন সান ও তাওদু বেতনা সাল্লাম বলেন যেভাবে আল্লাহর উপর তাকুল করা উচিত সেভাবে যদি তোমরা আল্লাহর উপর তা আকুল করতে পারত তাহলে তিনি রিজিক দিতেন সেভাবে যেভাবে তিনি পাখিদের রিজিক দেন পাখিরা সকালে ক্ষুদার্ত অবস্থায় ঘুম থেকে উঠে এবং বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে বাড়িতে ফিরে এই হাদিসে তাক দুঃ শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো তারা সকালে বাসা থেকে খালি পেটে বের হয় তারা বের হয় বলতে এখানে বোঝানো হচ্ছে তারা কোনো কিছু করতে বের হয় তারা কাজ করতে বের হয় এক বর্ণনা এসেছে ও তা আু আরেক বর্ণনায় তারুহু এসেছে এর অর্থ হল তারা সন্ধ্যার শেষ প্রহরে ঘরে ফিরে আর বেত আনা শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ রিজিক সহকারে আমরা এই হাদিস থেকে বুঝলাম প্রকৃত তা আকুল কী জিনিস প্রকৃত তা আকুল হল অন্তরে আল্লাহ সুবাহ হুয়া তাআলের উপর পূর্ণ এবং সুনিশ্চিত বিশ্বাস রেখে নিজে সম্ভাব্য সব চেষ্টা করা অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি সাধ্যমতো চেষ্টা করবেন এটাই হল প্রকৃত তা অক্কুল দেখুন রসুল উহ সাল্ল আলিহিহু আসাল্লাম কিন্তু এখানে বলেননি যে তা অক্কুল করলে বাসায় বসে থাকা পাখির মতো করে মানুষকে রিজিক দেওয়া হবে বরং রসুল উল্লাহ সাল্ল আলিমু আসাল্লাম বলেছেন তাও এবং তাও অর্থাৎ আমরা যদি সত্যিকারভাবে তা অক্কুল করি তাহলে আল্লাহ আমাদের ওই পাখিদের মতো রিজিক দেবেন যারা রিজিকের সন্ধানে সকালে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে এটাই হলো রিস্কের ব্যাপারে তাউকুল করার অর্থ অনেকেই এই ব্যাপারটা ভুল বোঝে ইবনে আবুদ্দুনিয়া রহমুল্লাহ মতিনায় উমরাহ করতে আসা মুসলিমদের সাথে পরিচিত হতে পছন্দ করতেন তাদের সাথে আলাপ আলোচনা করতেন একবার ইয়েমেন থেকে আসা একদল লোককে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন আপনারা কারা তিনি তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলেন ইয়েমেনে লোকগুলো জবাব দিল নাহনুল মুতাওয়াকুন আমরা হচ্ছি মুতাওয়াকুন আমরা আল্লাহর উপর তওয়াকুলকারী আমরা আল্লাহর উপর ভরসা করি ইবনে আবি দুনিয়া রহমাহুল্লহ বললেন তোমরা না। তোমরা হলে মুতাওয়তওয়াকুন মানে যারা একে অপরের উপর নির্ভর করে আল্লাহর উপর না ইবনে আবি দুনিয়া রহমাউল্লহ বললেন তোমরা হলে মোতাওয়ুন তো তারা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং জমিনে বীজ বপন করেন এই সবই আর রজ্জাকের উপর বিশ্বাস করার অংশ আপনার অন্তর সময় আপনার সৃষ্টিকর্তা আল্লাহবাহনাহুয়াতা আয়লার দিকে ঝুঁকে থাকবে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন আর রজ্জাকের উপর ইমান আনতে হলে আমাদের বিশ্বাস করতে হবে যে কোনো আসবাব বা উপকরণ আমাদের লাভ বা ক্ষতি করতে পারে না আসবাব উপকরণ আমাদের কিছু দিতেও পারে না আমাদের কাছ থেকে কিছু নিতেও পারে না রিস্কের ফয়সালা এবং হুকুম হয় আমাদের মালিক আল্লাহ হসবাহনাহুয়াতা আয়লার কাছ থেকে রিস্ক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি আর রজ্জাক আর রাজ্জাকের কাছ থেকেই একমাত্র রিস্ক আসে এই বিষয়ে সাহল ইবনে আবদুল্লাহ তস্তারি রহম্লা স্বর্ণ দিয়ে বাধাই করে রাখার মতো একটি কথা বলেছেন তিনি বলেন যে ব্যক্তি আসবাব বা উপকরণকে অবহেলা করল সে সুন্নাহকে অবহেলা করল আর যে তাওকুলকে অবহেলা করল সে ইমানকেই উপেক্ষা করল তাওকুল করা ইমানের অংশ আর আসবাব বা উপকরণ ব্যবহার করা হল নবী সাল্ল আলি সাল্লামের সুন্নাহ যে নবীর আদর্শ অনুসরণ করতে চায় সে কোনোভাবেই নবীর সুন্নাহকে পরিত্যাগ করতে পারে না রসুল সিরাত পরে দেখুন তিনি আসবাব বা উপকরণ ব্যবহার করেছেন দুনিয়ার বুকে আর কে আছে যে রসুল উল্লাহ সাল আলীহাসাল্লামের চেয়েও বেশি আল্লাহর উপর তাউকুল করতে পারে রসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আল্লাহন ত আল্লাহর উপর তা আকুল করতেন আর সেই সাথে সম্ভাব্য সকল আসবাব তথা উপকরণ ব্যবহার করতেন মক্কা থেকে মদিনায় হিজরতের কথাই ধরুন কুরাইসরা রসুল্লাহসাল্লু আলিম আসাল্লাম এবং আবু বক্কর রদ আনহু এর মাথার জন্য একশো উট পুরস্কার ঘোষণা করেছিল তাদের চোখে ধুলো দিয়ে মদিনায় পৌঁছানোর জন্য রসুল উল্লাহ সাল্ল আলিমুয়া কৌশল অবলম্বন করেছিলেন তিনি সাধারণ রুটের বদলে অন্য রুট ব্যবহার করেছিলেন এবং পর্বতের গুহায় আত্মগোপনও করেছিলেন তিনি কি তার সঙ্গী আবু বক্কর রদ আনহুকে এরকম বলেছিলেন আউবকর আমি হলাম এই পৃথিবীর বুকে হেঁটে বেরোনো মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর আম্বি আলহসালু আসসাল্লামে ঠিক পরেই তোমার স্থান আমাদের মাথার জন্য একশো করে পুরস্কার ঘোষণা করা হয়েছে তো কি হয়েছে অল্লাহ সুবাহন হুমাতআলা আমাদের রক্ষা করবেন এরকম পালিয়ে বেড়ানোর হচ্ছে চলো আমরা হোলা মরুভূমিতে শুয়ে কিছুটা বিশ্রাম নেই অল্লাহ সুবাহন হুমাতআলা আমাদের রক্ষা করবেন তিনি কি এরকম বলেছিলেন এটা কি কখনোই তাওকুল হতে পারে না এটা কখনোই তাওকুল না রসুল্লাহসাল্লাহু আলহিউসাল্লাম সম্ভাব্য সব কৌশল কাজে লাগিয়েছিলেন সহজে খুঁজে পাওয়া যায় না এমন এক গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আবু বক্কিউল্লাহ তিনহুকে সাহস জুগিয়ে বলেছিলেন এইভাবে দুঃখ করো না আর ভীত হই না আল্লাহ সুবাহ তালা অবশ্যই আমাদের সঙ্গে আছেন আমরা আসবাব ব্যবহার করব, উপকরণ ব্যবহার করব। কিন্তু অন্তর আল্লাহ সুবাহান তালার উপর পরিপূর্ণতা অকুল করবে অনেক সময় আমাদের হাতে কোনো উপকরণ না থাকতে পারে সেক্ষেত্রে তো উপকরণ ব্যবহার করার কোনো সুযোগ নেই কিন্তু যখন সম্ভব হবে আমরা উপকরণ ব্যবহার করব। দুই ক্ষেত্রেই আমাদের অন্তর জুড়ে থাকতে হবে আল্লাহর সাথে আসবাব আপনার প্রয়োজন পূরণ করতে পারে না আপনার প্রয়োজন পূরণ করেন একমাত্র আল্লাহ সুবাহানা হা তা কিন্তু আল্লাহর উপর ভরসা করে আসবাব বা উপকরণ কাজে লাগাতে হবে রসুল্লাহ সালু আলহিউাল্লাম যখন কুদার্ত হতেন তখন কি তিনি আসমান থেকে থালাবর্তি খাবার নেমে আসার আশায় ঘরে বসে থাকতেন নাকি খাবারের সন্ধান করতেন তারপর প্রস্তুত করে খেতে বসতেন বদরের যুদ্ধ হলো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক যুদ্ধ এই দিনে ভারী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এক হাজার কুরাইশের বিরুদ্ধে ছিলেন মাত্র তিনশো জন সোহাবী এক অসম লড়াই রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম কি বদরের প্রান্তে সাহাবিদের জড়ো করে এরকম বলেছিলেন তোমরা অস্ত্র নামিয়ে রাখো আর আল্লাহর কাছে দোয়া করো শত্রুরা যত কাছাকাছি আসবে তোমরা তত বেশি করে দোয়া করবে চিৎকার করে করে দোয়া করবে এতেই শত্রুরা পরাজিত হয়ে যাবে তিনি কি এরকম বলেছিলেন না তিনি লড়াই করেছিলেন তিনি দোয়া করেছিলেন আবার সব রকম প্রস্তুতিও গ্রহণ করেছিলেন বদরের দিন রসুল উল্লাহ সাল্ল আলহিম দীর্ঘ সময় দিনে দোয়া করেছিলেন তিনি দোয়ায় মগ্ন ছিলেন এমন অবস্থায় তার শরীরের ঊর্ধ্বাংশের কাপড় সরে গিয়েছিল আবু বকর রাজিউল্লাহ আইনহু এসে সেই কাপড় এবার তুলে দিয়েছিলেন কিন্তু দোয়া শেষ হওয়ার পর রসুল উল্লাহ সল্ল আলহিউসাল্লাম কি করলেন তিনি সোহাবি রদিউল্লাহ আনহুমকে সারিবদ্ধ করলেন যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান ঠিক করে দিলেন তিনি এমনভাবে সবার অবস্থান সাজালেন যাতে কোরাইশরা পানির কুয়োগুলোর দখল নিতে না পারে তারপর তিনি সোহাবিদের বললেন ওদেরকে কাছে আসতে দাও যতক্ষণ না ওদের চোখের সাদা অংশকে তোমরা দেখতে পাবে ততক্ষণ আক্রমণ করবে না যখন ওরা কাছে চলে আসবে তখন আক্রমণ শুরু করবে রিজিকের ব্যাপারটিও এরকম আপনি আপনার পক্ষে যা যা করা সম্ভব সব করবেন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 লক্ষ্য করুন আল্লাহ সুবহানহালা আয়াতে ফামসু বলেছেন এর অর্থ কি। এর অর্থ হলো হাঁটা খোঁজা অথবা তালাশ করা অর্থাৎ রিজ্কের খোঁজ করো চেষ্টা চালাও অল্লাহ সুবাহানহ তালা কিন্তু বলেননি যে রিজিক তোমাদের বাসায় নিজেই হাজির হবে ফামশু শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলেছেন তোমরা ঘর থেকে বের হও রিজিকের তালাশ করো তোমরা নাগালে থাকা উপায়গুলোকে কাজে লাগাও আরেকটি বিষয় খেয়াল করুন एर द्वारा अल्लाहसुब्बहानु तला रिजिकर तुम्हरा पृथिवीर अलिगलि हेटे बेड़ाओं कहीं तुम्हारा छोटोछुटी करो हाँ छोटोछुटी करार मध्य क्यों पार्थक्य आन लह अल्लाहर कलम कतईना सूंदर अल्लाह हसुब्हनता हमें बोझाते चाचन तुम्हारा रिजिकरण चेष्टा कर ठीक आंतु ये पेसान हो जाओना ए नहीं बेपरोह जो ना सबकिू भूले रिजिकर पे छोटो छुट्टी कर पेसान हार को प्रयोजन नहीं रिजिकर जो हेटे देख কিন্তু তেজি ঘোরার মতো ছোটোছুটি করবে না দুনিয়ার জন্য পেরেশান হবে না মারিয়াম আলাহিস্লাতু আসাল্লামের যখন প্রসব বেদনা উঠল তখন আল্লাহ সুবাহ মারিয়াম আলাইসালু আসাল্লামকে বলেছিলেন ওয়ুজি তুমি এ খেজুর কাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে আপনারা যারা খেজুর গাছ দেখেছেন তারা বলুন তো খেজুর গাছ কি নাড়িয়ে খেজুর পাড়া যায় খুব শক্তিশালী পালোয়ানো কি খেজুর গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেজুর পাড়তে পারবে সম্ভব না তাহলে প্রসব বেদনায় কাতরাতে থাকা একজন নারী কিভাবে পারবেন তাহলে আল্লাহ কেন মরিয়াম আলাহিস্লাসাল্লামকে খেজুরের কাণ্ড ধরে নাড়া দিতে বললেন আল্লাহর পক্ষে কি ঝাঁকুনি দেওয়া ছাড়াই মারিয়াম আলাহিস্লাসাল্লামের কাছে খেজুর পৌঁছে দেওয়া সম্ভব ছিল না আল্লাহ এখানে মারিয়াম আলাহাইতু আসসাল্লামকে এবং আমাদেরকে একটি বিষয় শেখাচ্ছেন শিক্ষাটি হল তা অকুলের হে মারিয়াম তুমি আল্লাহর উপর ভরসা করো সেই সাথে তোমার সাধ্যমতো চেষ্টা করো গাছটা ধরে নাড়া দেওয়ার চেষ্টা করো তোমার সাধ্যমতো বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও চাকরি পাবার জন্য আপনি সিভি ভি জমা দিন ইন্টারভিউতে যান ব্যবসা করুন আপনার সাধ্যমত যা করার আছে তা করুন কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে এগুলো আপনার রিস্ক নির্ধারণ করে না আপনার রিস্ক আসে আসমান থেকে আপনার জন্য যদি কোনো রিজিক নির্ধারণ করা থাকে ता दुनिया क्यों ही आपके से रिजिक वंचित करते हैं ठीक एक ही भाव अल्लाह सुुब्हन आयला जी को रिजिक्के वंचित करते चान दुनिया सबाई चेषा कर लेनी से रिजिके नागाल पाना कथा हल आपनी क्च करबी चीब कर व्यवसा करबेंपनर पूर्ण भरोसा थक्लाबान आएलर ऊपर जो अपनी मन करेंपनार चरि आप खावे आपनार वसा आप खाए তাহলে বুঝতে হবে যে আর রজ্জাকের উপর আপনি পরিপূর্ণ ইমান আনতে পারেননি আপনি ঠিকমতো বিশ্বাস করতে পারেননি যে আল্লাহ হাসুবাহন তলা হলেন আর রজ্জাক যত ক্ষুদ্রই হোক না কেন আপনার ইমানে অপূর্ণতা রয়ে গেছে একবার ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ মাংস কাটছিলেন একটা বিড়াল এক টুকরো মাংস মুখে নিয়ে দৌড়ে পালালো ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ খেয়াল করে দেখলেন বিড়ালটি মাংস খাচ্ছে না সে মাংস নিয়ে গেছে কিন্তু নিজে খাচ্ছে না খোলা মাঠের মধ্যে এক গর্তের পাশে মাংসের টুকরোটা সে রেখে দিয়েছে ইব্রাহিম ইবনু আলহাম বিড়ালের পিছু পিছু কে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলেন কেন বিড়ালটি মাংসটি খেল না হঠাৎ গর্ত থেকে একটি অন্ধ সাপ বের হয়ে আসলো তারপর মাংসের টুকরো মুখে নিয়ে এবার গর্তের ভিতরে চলে গেল সাপ আর বিড়াল হলো একে অপরের শত্রু তাদের মধ্যে সম্পর্কটা হল শিকার আর শিকারের সম্পর্ক অথচ এই বিড়ালের মাধ্যমেই আল্লাহ সুবাহন তায়েলা সাপের কাছে রিজিক পাঠালেন ইব্রাহিম ইব আলহাম রহমা উল্লাহ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান সত্তার যিনি শত্রুর মাধ্যমেও রিজিকের ব্যবস্থা করে দেন পূর্ববর্তীদের অনেকেই দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে সেভাবেই রিজিক দান করুন যেভাবে আপনি অসহায় ছোট্ট কাক শাবককে রিজিক দান করেন আরবিতে কাককে বলা হয় গৌরব আর কাকের ছোট বাচ্চাকে বলা হয় আর না বা কাক কিন্তু বুদ্ধিমান একটি প্রাণী কাকের বাচ্চা যখন ডিম ফেটে বের হবার পর খুবই অসহায় থাকে চোখ ফোটে না ওজন দশ গ্রামের একটু বেশি থাকে ছোট্ট একটি অসহায় প্রাণী গায়ের উপর গোলাপি চামড়ার একটি পাতলা আবরণ লেপটে থাকে কাক যখন দেখে তার বাচ্চার রঙ কালো না বরং গোলাপি তখন সে দীর্ঘ সময়ের জন্য বাসা থেকে বের হয়ে পড়ে এর দুটো কারণ হতে পারে হয় গোলাপি রঙ দেখে সে ভাবে এটা তার বাচ্চা না তাই হতাশ হয়ে বের হয়ে যায় অথবা সে বাচ্চার জন্য খাবার আনতে বের হয় বাচ্চা তখন বাসায় একা আনুমানিক তিরিশ মিনিট পর তার খাওয়া দরকার নইলে সে বাঁচবে না কিন্তু মা তো বের হয়ে গেছে এখন তাকে কে খাওয়াবে এই হল আর না আয়াবাহ এর অবস্থা এই দৃষ্টিহীন শক্তিহীন অসহায় শিশুকে কে খাওয়ায় আল্লাহ আর রজ্জাক আল্লাহ সুহাই এই অসহায় নিঃসঙ্গ শিশুর কাছে ছোট ছোট পোকামাকড় ঘাস ফরিং এবং মাকড়োসা ইত্যাদি পাঠান এগুলো ছোট্ট ছানার ঠোঁট দেখে আগ্রহী হয়ে কাছে চলে আসে ঠোঁটের সাথে লেগে যায় এভাবে সে খেতে পায় তারপর এক সময় মা বাড়ি ফিরে আসে আর দেখে যে পালকের রঙ কালো তখন সে বোঝে যে এটা আসলে তারই বাচ্চা একে খাওয়াতে হবে এভাবে আল্লাহ সুবাহ আয়েলা নায়াবাহকে রিজিক দেন ঠিক পূর্ববর্তীরা দোয়া করতেন ইয় আল্লাহ আপনি আমাকে সেভাবেই রিজিক দান করুন যেভাবে আপনি অসহায় ছোট্ট কাক শাবককে রিজিক দান করেন কে অবলা নিঃসঙ্গ পরিত্যক্ত কাকের ছানার খাবারের ব্যবস্থা করেন কে নিঃসহায় অন্ধশাপের দোরগড়ায় মাংসের টুকরো পৌঁছে দেন তার শত্রুর মাধ্যমেই কে সেই মহান সত্তা আর হালমিন हे मानूष तुम्हारा तुम्हारे पर अल्लाह ताल नियम समूह कथा स्मरण <गण> करो अल्लाह तालला तुम्हारा और को स्रष्टा आम आसमान ए जमीन थे रिजिक सरबराह करेंड़ा तुम्हारे और कोई माबुद नहींपर तुम्हरा कथाय कथाय ठुकर खाच आल्लाह छाड़ा कि आर को सृष्टिकरता आसमान और जमिने की रिजिकदाता आसे्रांत करल मानुष रिजिक के खूब संकीर्ण भाव में व्याख्या আমরা বস্তুবাদী চোখে রিজিককে দেখি রিজিক যেন শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি এ কারণেই অনেকে দারিদ্র্যের কথা বলে হা হুতাশ করে ইবনুসাম্মাক রাহেমাহুল্লহ ছিলেন খলিফা হারুনুর রশিদের একজন উপদেষ্টা খলিফা তাকে সবসময় নিজের সঙ্গে রাখতেন যেন ইবনু আসাম্মাকের আইন থেকে তিনি উপকৃত হতে পারেন হারুনুর রশিদের সময় ইসলামী খেলাফা এত বিস্তৃত হয়েছিল যে তিনি মেঘের দিকে তাকিয়ে বলতেন হে মেঘ তুমি যেখানে যাও সেখানে গিয়ে বৃষ্টি হয়ে নামো কারণ একসময় তোমার সম্পদ আমার কাছেই ফিরে আসবে তো হারুন আর রশিদ এক গ্লাস ঠান্ডা পানি চাইলেন তিনি বারবার পানি চাচ্ছিলেন কিন্তু আশেপাশে সারা দেওয়ার মতো কেউ ছিল না ইবনে আসাম্মাক হলিফার সাথেই ছিলেন শেষ পর্যন্ত ঠান্ডা পানি আসলো খলিফা সে পানি মুখে দেওয়ার আগেই ইবনুসাম্মাক প্রশ্ন করলেন ইয়া আমি রুল মিনি মনে করুন দুনিয়াতে শুধু এই এক গ্লাস পানি অবশিষ্ট আছে পানি পেতে হলে দাম দিতে হবে তখন এক গ্লাস পানির জন্য আপনি তাকে কি দাম দেবেন খলিফা উত্তর দিলেন আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব প্রয়োজনে আরও বেশি খলিফা পানি পান করলেন ইবনু ইবনুসাম্মাকহি মাহুল্লা আবার প্রশ্ন করলেন ইয়া মিরুল মুমিনিন যদি দাম দেয়া ছাড়াই পানির বর্জ্য দেহ থেকে বের করতে না পারেন তাহলে আপনি কি দাম দেবেন অর্থাৎ যদি আপনি প্রস্রাব করতে না পারেন তাহলে প্রস্রাব করার জন্য আপনি কি দাম দেবেন খলিফা বললেন তাহলে আমি আমার রাজ্যের বাকি অর্ধেক দিয়ে দিব আর যদি আমার এর চেয়ে বেশি কিছু থাকে বা দরকার হয় তাহলে এর থেকেও বেশি দেব খলিফার উত্তর শুনে হিবনু আসাম্মা রহমাহুল্লহ এর দুচক বেয়ে পানি পরতে শুরু করল তিনি বললেন পান করুন ইয়া আকিরুল মুমিন প্রাণ ভরে পান করুন আর সেই রাজত্বের মূল্য কতই না তুচ্ছ যা সামান্য এক গ্লাস পানি দিয়ে কিনে নেওয়া যায় আমি যখন ছোট ছিলাম তখন শায়েখ কিসক রহমাহুল্লহ এর কবিতা মুখস্থ করতাম শায়েকের বয়ান শুনতাম আল্লাহ হাসুবাহন তাহলে তাকে অসাধারণ বাগ্মিতা দিয়েছিলেন ইরানের শাহ যখন মারা গেল তখন তিনি বলেছিলেন যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো কেবল মনের সন্তুষ্টি নিয়ে যখন নিজেকে রাজা মনে হবে যারা জীবনভর শাসন করলো তাদের দিকে তাকিয়ে দেখো কাফনের কাপড় ছাড়াই দুনিয়া থেকে তারা আর কী নিয়ে যেতে পারল আমরা কিভাবে রিস্কের সংজ্ঞা দিয়েছিলাম মনে করে দেখুন রিস্ক শুধু দুনিয়াবি সম্পদ না আমাদের অর্থকরী ব্যাঙ্ক ব্যালেন্স এগুলোই শুধু রিস্ক না সবচেয়ে বড় রিজিক তো হলো আপনার আকঈদা আপনার ইমান আপনার বিশ্বাস এর চেয়ে বড় কোনো রিজিক নেই আল লাকুম আলাইকুম ইউমা আকমল তুল ইসলাম আর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করলাম রিস্কের জন্য তকদির মেনে নেয়া বিশ্বাস করা আকিদার অংশ যেই মুহূর্তে আপনি অন্তরে এই বিষয়টি গেঁথে নিতে পারবেন সে মুহূর্ত থেকেই আপনি প্রশান্তিময় মুক্ত স্বাধীন এক জীবন পাবেন আর রজ্জাকের উপর পরিপূর্ণ বিশ্বাস না থাকা অত্যন্ত বিপজ্জনক সুনানে আবু দাউদের এক সোহি হাদিসে রসুল্লাহ আলহ্লাম বলেছেন তুসাদ ওয়ামি ফা ফিল্লাহি ফুল কোনো ব্যক্তি যদি অর্থ কষ্টে পড়ে মানুষের দিকে ফিরে অর্থাৎ অন্তরে সে মানুষের উপর ভরসা করে তাহলে তার অর্থকষ্ট কখনোই দূর হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি অর্থকষ্টে পড়ে আল্লাহ সুবানহুয়াত আয়লা দিকে ফিরে তাহলে আজ হোক বা কাল হোক নিশ্চিতভাবেই আল্লাহ সুবানহুয়াত আয়লা তার প্রয়োজন পূরণ করবেনই এই আয়াতটির দিকে লক্ষ্য করুন وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا رِزْقًا مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْعًا وَلَا يَسْتَطِيعُونَ إرقى الله تعالى کے بات ديئے تا دير بانانو معبود دير غلامی کر بے جا دير اکاش مندولی و جومنر قدحاؤ ته کے کنو پو کا رزق شرب رحو کرار کنو خمتائی نئی مانو جب ديئے بجھر আয়াতে রিজকন এবং শৈ আন এই দুটি শব্দ ব্যবহার করেছেন যদি এই দুটি শব্দ আয়াতে না থাকত তাহলেও মূল অর্থ ঠিক থাকত তবু কেন আল্লাহ সুবাহন তালা এই দুটি শব্দ ব্যবহার করলেন কোরআন কিন্তু সূক্ষ্ম কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরের অবস্থানের পেছনে কারণ আছে তাহলে সুরান নাহলের তিয়াত্তর নম্বর আয়াতে এই দুটি শব্দ ব্যবহারের পেছনে হিকমাহ কি একমাত্র আল্লাহ সুবাহন তলাই রিজিক দেন এই বক্তব্যকে এই দুটি শব্দের মাধ্যমে জোরালো করা হয়েছে এবং সত্যায়ন করা হয়েছে উসুলের একটি নিয়ম হল নাকি তুফি সিয়াকুল্নে ইসবাত তুফি ইদুল ইতলাক এই আয়াতের রিসকন এবং শাই আন শব্দ দুটো এসেছে ইসমে নাকি বা অনির্দিষ্টতাবাচক বিশেষ্য হিসেবে এই দুটি বাড়তি শব্দ অনির্দিষ্টতাবাচক বিশেষ্য উসুলের নিয়ম হলো কোনো আম বাক্য যখন কোনো কিছু সত্যায়ন ঘোষণা বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসমে নাকিরা বা অনির্দিষ্টতা বা বিশেষ ব্যবহার করা হয় তখন সেটা চূড়ান্ত শর্তহীন এবং সুনিশ্চিত অর্থ প্রকাশ করে আমি বিষয়টা ভেঙে বলি এই নিয়মগুলো এমনিতেই জটিল আর আরবি ছাড়া অন্য ভাষায় বুঝতে গেলে ব্যাপারগুলো আরও জটিল হয়ে যায় তাই আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করুন ধরুন কোনো বাক্য কোনো কিছুর সত্যায়ন করার চেষ্টা করছে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করছে সে বাক্য দিয়ে কোনো কিছু ঘোষণা দেয়া হচ্ছে কোনো বক্তব্যকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এ ধরনের বাক্য ইসমে স্মেনাকিরা বা অনির্দিষ্টতা বাচক বিশেষ ব্যবহার করে করা হলে সেটি শর্তহীন এবং পরিপূর্ণ অর্থ ধারণ করবে অর্থাৎ যা বলা হচ্ছে তাই চূড়ান্ত তা শর্তহীনভাবে সকল অবস্থায় প্রযোজ্য যখন কোনো বাক্যে স্মেনাকিরা ব্যবহার করা হয় যা ব্যবহার করা আবশ্যিক না তখন সেটি মূল বক্তব্যকে আরও জোরালো করে মূলত বক্তব্যকে একটি চূড়ান্ত এবং শর্তহীন অর্থ দেয় অর্থাৎ এই বাক্যে যা বলা হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এর কোনো ব্যতিক্রম হবে না এই বাক্যে রিস্ক অন ও শাই শব্দ দুটি বোঝাচ্ছে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত মুশ্রিকরা করে রিস্কের ক্ষেত্রে তাদের কোনো ক্ষমতা নেই বিন্দু মাত্র এবং একচুল চুল পরিমাণও কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ সুবাহ রিজিক নিয়ন্ত্রণকারী রিস্কের নিয়ন্ত্রণ যে আল্লাহ সুব্বাহন তল্লার হাতে তা একদম পরম সন্দেহাতীত সুনিশ্চিত এবং চিরন্তন বিষয় বোঝা গিয়েছে আর একটু সহজ করে বলা যাক সেই আইন শব্দের অর্থ হল কোনো কিছু বা এনিথিং এই আয়তের শুরুতে আল্লাহ সুব্বানহম তাহ আলা বলছেন আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় উপাসনাকারীদের দেয়ার মতো তাদের কিছুই নেই এখানে আল্লাহ সুব্বাহন তলা কেন আবার সেই আইন শব্দটি ব্যবহার করলেন আল্লাহ সুবাহ আলাদা বলছেন যে তাদের কিছুই নেই তাহলে তিনি কেন আবার এই শব্দটি যোগ করলেন মনে করুন ঘর ভাড়া বিদ্যুৎ বিল ইত্যাদি দেওয়ার পর আপনার হাতে বেতনের টাকা বাকি আছে দশ হাজার চার টাকা এবং পঞ্চাশ পয়সা এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি তোমার কাছে এখন কত টাকা আছে আপনি কি উত্তর দিবেন। আপনি বলবেন দশ হাজার টাকা কিংবা বলবেন দশ হাজারের মতো চার টাকা পঞ্চাশ পয়সা এত ছোট একটা অ্যামাউন্ট যে আপনি আলাদা করে এটা বলবেন না आक उदाहरण दे उदाहरण दी बुझते सुविधा है धरून हमें प्रश्न करल कये अपन घड़ दिखे तकिए देखें आनी सतटा आठान्न मिनट ऊनसाट सेकेंड आपनी कि बोलबेंतटा बेजे आठान्न मिनट ऊनसाट सेकेंड ना बर आपनी बोलें आठटा बजे पार्थक्योटो से उदाहरण दी धरून एक जो मानुष गरीब तरहार मत तेम को सम्पत्ति नहीं तो हजार विशेष टा जमानो आ এখন ধরুন তার অসুখ হল চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা লাগবে কি ওই প্রশ্ন করলো। তার ধনসম্পদের সম্পদের অবস্থা তার আর্থিক অবস্থা কেমন টাকা পয়সা কেমন আছে এই ক্ষেত্রে আমরা কি বলি আমরা বলি তার কিছুই নেই যদিও তার অল্প হলেও আছে কিন্তু সেই থাকাটা এত কম যে আমরা সেটাকে গুনায় ধরি না এই ব্যক্তির পকেটে কিন্তু কিছু টাকা আছে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা এতটাই ক্ষুদ্র এতটাই তুচ্ছ जे आपनी से गणार मध्य ही धरबें ना तई दस हज़ार चार टा पंचाश पसा कि सतटा बेजे आठान मिनट ऊनसाट सेकेंड किंबा सामान्य संचयर मत सामान्य परिमाणग हिसेबी धरिना किंतु आयाते आन जो कर अल्लाह सुबहानला जल्लाह व्यतीत जारी बारदात करें ये सामान्य परिमाण जेटे गुणा धरिना से टुकुओ तक नहीं रिस्कर को भग्नांश क्षुद्राति क्षुद्र परिमाण तरह से नहीं अल्लाह व्यतीत जरूर इबादत कर है तरह रिस्कर कोई एकदम अल्प परिमाण ज गए धराव है ना सेग्नांश परिमाण नहीं हलो ये आयाते आन व्यवहार अर्थ अल्लाह सब सन्देह सब सम्भावना मुझे दिए स्पष्ट जानिए दीचन जिस्कर मालिक केवल ही अल्लाह एल्लाब्बाह आला चान अपनी जान परिपूर्ण भाव आप रज्जा ऊपर विश्वास स्थापन करें আপনার তহিদের যেন কোনো অসম্পূর্ণতা না থাকে কোনো ফাঁক ফোকর কোনো গলত যেন না থাকে তাই আল্লাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন রিস্কের সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবাহন তল্লার কাছে আমাদের এই আয়াতে রিস্পান শব্দটি ব্যবহার করে আল্লাহ সুবাহানহআলা এই অর্থটি আরও জোরালো করেছেন অর্থাৎ এই আয়াতে আল্লাহ দুটি ইসমেনাকিরা ব্যবহার করেছেন এখানে একদম দিবালোকের মতো স্পষ্ট করে দেয়া হয়েছে যে মুসরিকরা যাদের উপাসনা করে রিস্কের উপর তাদের কোনো কর্তৃত্বই নেই দশমিক বা ভগ্নাংশ পরিমাণ রিস্কও তাদের কাছে নেই এতটুকু কর্তৃত্বও তাদের কারণেই আর রজ্জাক হলেন আল্লাহ কেবল তিনিই রিজিক প্রদান করেন রিজিকের উপর একমাত্র কর্তৃত্ব তারই এই হলো এই আয়াতে রিস্কন ও সেই আইন শব্দটি ব্যবহারের অর্থ আশা করি বোঝা গিয়েছে ব্যাপারটি এবার আরেকটি বিষয় লক্ষ্য করুন এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে ওয়াল ইয়েস দ্যুইন এবং তারা অক্ষম আলো আয়াতের একদম শেষ দিকে আল্লাহ সুবাহনতা আলা বলছেন আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা অক্ষম তাদের কোনো ক্ষমতাই নেই রিস্ক নিয়ন্ত্রণ করার কোনো সামর্থ্য বা সক্ষমতা তাদের কারোরই নেই এখানে একটি বিষয় বুঝতে হবে নিয়ন্ত্রণ করে না এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই এ দুটির মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে অনেক সময় আপনার কোনো কাজ করার ক্ষমতা থাকে কিন্তু সুযোগ থাকে না সুযোগ পেলে আপনি কাজটা করতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন তাদের ক্ষমতাই নেই সুযোগ পেলেও তারা সেটা করতে পারবে না আল্লাহ সুবাহ আয়লা আয়াতের শেষাংশে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের দেওয়ার মতো কিছুই নেই তাদের রিস্কের উপর বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নেই এবং তাদের কোনো সামর্থ্য নেই ক্ষমতাও নেই দেখুন আর রজ্জাকের উপর বিশ্বাস কিন্তু কোনো হালকা ব্যাপার না ঠাট্টা তামাশার বিষয়ও না এটা খুবই সিরিয়াস একটা বিষয় যখন আপনি পরিপূর্ণভাবে আর রজ্জাকের উপর ইমান আনতে পারবেন তখন আপনার জীবনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে আজকে যে বিষয়গুলো নিয়ে মানুষ সবচেয়ে পেরেশান থাকে সেটা হলো রিস্ক আশেপাশে তাকিয়ে দেখুন মানুষের কত দুশ্চিন্তা কত হতাশা কত অস্থিরতা কত দুঃখ দুর্দশা কিসের জন্য রিস্কের জন্য আপনি যখন নিশ্চিতভাবে জানবেন যে রিস্ক আসে একমাত্র আল্লাহ আল্লাহবাহন তালার কাছ থেকে পৃথিবীর কোন শক্তি আপনার জন্য বরাদ্দকৃত রিস্কের সামান্যতম অংশ আটকিয়ে রাখতে বা কেড়ে নিতে পারবে না তখন কেউ আপনার অন্তরের শান্তি কেড়ে নিতে পারবে না আপনার অন্তর জুড়ে রাখুন আল্লাহর সঙ্গে সব সবসময় তার উপর আস্থা রাখুন যদি চাকরির ভাইভাতে অথবা ভর্তি পরীক্ষা ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না ভেঙেও পড়বেন না হাসিমুখে ব্যর্থতা গ্রহণ করে সামনে তাকান ফয়সালা আসমানে হয় ভাইবা বোর্ডে স্যুটায় পড়ে যারা আপনার সামনে বসে থাকে আল্লাহর ফয়সালার বাইরে না তারা আঙুল পারে না একটি শব্দও উচ্চারণ করতে পারে আপনি ভাইবা দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ সুবাহানলা আমাদের ইস্কের তালাস করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে বলেছেন কিন্তু ভাইবা যাওয়ার আগে ভাইবার সময় এবং ভাইবার পরে আপনার পুরোপুরিভাবে আস্থা থাকতে হবে যে আল্লাহ সুবাহন তালাই আপনার এই ভাইবা বোর্ডের রেজাল্ট নিয়ন্ত্রণ করছেন দেহ থাকবে এই দুনিয়ায় কিন্তু অন্তর যেন আল্লাহর শরণে লেগে থাকে ওয়া আলমু বইন ই ওয়াকলবি নো দ্যাট আল্লাহ কামস ইন বিটুইন আ পারসন অ্যান্ড হিজ হার্ট আফফান ইবনু মুসলিম আসফার ছিলেন ইমাম বুখারি রহিমাহুল্লাহ এর শিক্ষকদের একজন যখন মোহতাজিলাদের ফিতনা দেখা দিল খালকে কোরআনের ফিতনা দেখা দিল তখন আলিমদের এ ব্যাপারে জেরা করা শুরু হলো খলিফার লোকজন গিয়ে গিয়ে আলিমদের প্রশ্ন করত কুরআন কি সৃষ্ট নাকি সৃষ্ট না মহত্তাজিলাদের বাতিল আকঈদা ছিল যে কোরআন হলো আল্লাহর সৃষ্টি এটি কুফর আকবর সঠিক আকঈদা হলো কুরআন হলো কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম যাই হোক আফফানকে জেরা করা হলো গভর্নরের পক্ষ থেকে এক লোক এসে তাকে বলল আপনাকে আমি কিছু প্রশ্ন করবো উপরে নির্দেশ আছে কুরআন কি আল্লাহর সৃষ্টি নাকি কুরআন আল্লাহর কালাম আফান রহেমাহুল্লাহ প্রথমে সুরাই খলাসে প্রথম আয়াতটি পড়লেন বলুন হে মুহাম্মদ তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় তারপর ব্যাখ্যা দিতে শুরু করলেন তিনি ছিলেন একজন আলিম তাই তিনি বিস্তারিত বিষয়টা বোঝাতে শুরু করলেন প্রশ্নকর্তা তখন তাকে থামিয়ে দিয়ে বলল দেখুন আমি আপনার সঙ্গে বিতর্ক করতে আসিনি আমাকে বলা হয়েছে আপনাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে আপনি যা উত্তর দেবেন আমি সেটাই লিখে নিয়ে যাব আমার কাজ এতটুকুই আপনাকে যখন জেলে ছুড়ে দেবে তখন ওদের ব্যাখ্যা করে বোঝাবেন আর আপনার ভালোর জন্য বলি আমার অভিজ্ঞতায় দেখেছি যেসব লোক বলেছে আল্লাহর কোরআন সৃষ্ট তাদেরকে ভালো চাকরি দেয়া হয়েছে বেতন বাড়িয়ে দেয়া হয়েছে তারা সুখে শান্তিতে আছে আর যারা কোরআনকে সৃষ্টি করা হয়েছে এই কথা মেনে নেয়নি প্রথমে তাদের বেতন বন্ধ করা হয়েছে তারপর পরিবার সহ উপোস করতে হয়েছে তারপর আরও খারাপ পরিণতি হয়েছে এখন বলুন আপনার উত্তর কি। আফফান ইবনে মুসলিম রহিমাহুল্লাহ বললেন কুরআন হলো আল্লাহর কালাম কালাম উল্লাহ কুরআন সৃষ্ট না প্রশ্ন করতে এবার বলল আপনি কি জানেন এই উত্তরের কারণে আপনার কপালে কি জুটবে আফান রহমাহুল্লহ জবাবে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন বলুন তো সেটা কোন আয়াত আফান ইবনু মুসলিম রহেমাহুল্লাহ সুরা জারিয়াতের ২২ নম্বর আয়াত তিলাওয়াত করলেন যে আয়াত নিয়ে আমরা আগের ক্লাসে অনেক আলোচনা করেছি ওফিসা ই রিসা তু আয় আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি এই সময়গুলোতেই অন্তরের তাহেদ আত্মপ্রকাশ করে এমন পরীক্ষার মুহূর্তে এমন নাজুক পরিস্থিতিগুলোতে আপনি বুঝবেন আপনার তাহেদ আসলে কত মজবুত জেরাকারি আফফান ইবনু মুসলিম রহেমাহুল্লাহ এর উত্তর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিল তারপর যা হওয়ার তাই হলো তার বেতন বন্ধ করে দেয়া হল গভীর রাতে দরজায় করাঘাতের শব্দে আফানের ঘুম ভাঙল কে জানে খুব জোরে দরজায় করা নাড়ছে আফফান ইবনু মুসলিম দরজা খুলে একজন বয়স্ক লোককে দেখলেন লোকটি ছিল একজন তেল বিক্রেতা তার পরনের জামাকাপড় ছিল বেশ নোংরা যারা তেল বিক্রি করত তাদের পরণের পোশাকে এবং শরীরে তেল লেগে থাকত এটাকে খুব সম্মানিত কাজ মনে করা হতো না কিন্তু এই তেল বিক্রেতাই উম্মাহ এর খেদমতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তেল বিক্রেতা আফফান ইবন মুসলিম রহিম আহ্লাহকে প্রশ্ন করলেন আপনি কে আফান তার পরিচয় দিলেন তেল বিক্রেতা এবার প্রশ্ন করলেন আপনি কি সেই ব্যক্তি সত্য বলার অপরাধে সরকার আজকে যার বেতন বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমি সেই ব্যক্তি তেল বিক্রেতা তখন আফফানের হাতে একটি থলে দিয়ে বললেন এর মধ্যে এক হাজার দিনার আছে যতদিন না আল্লাহ আপনার জন্য কোনো পথ খুলে না দেন ততদিন প্রতি মাসের আজকের তারিখে আমি আপনার জন্য এমন একটি থলে নিয়ে আসব। তেল বিক্রেতা হয়তো মসজিদে বাজারে অথবা অন্য কোথাও শায়ক আফ্বানের ব্যাপারে শুনেছিলেন আর গভীর রাতে ছুটে এসেছিলেন হকের পক্ষ নেয়া এই আলিমকে সাহায্য করতে আফফান ইবন মুসলিম রাহিমাহুল্লাহ প্রতি মাসে যে বেতন পেতেন তার চেয়ে এই টাকা ছিল অনেক বেশি হকের পক্ষে অবস্থান নেয়ার কারণে এক বান্দা যখন আফানের বেতন বন্ধ করে দিল আল্লাহ তখন আরেক বান্দাকে আফফানের কাছে পাঠিয়ে দিলেন আরও বেশি টাকা সহিস আজকে আমাদের উম্মাহের মধ্যে এই তেল বিক্রেতার মতো হিরাহ সম্পন্ন মানুষের বড়ই অভাব তবে নিশ্চিন্ত থাকুন যে আল্লাহ সুবাহানাহাত আয়লা আফফান ইবন মুসলিম রাহিমাহুল্লাহ এর জন্য তেল বিক্রেতাকে পাঠিয়েছিলেন সেই আল্লাহ সুবাহানহাত আয়লাই আপনার জন্য কোনো না কোনো কিছুর ব্যবস্থা করে দিবেনি কেননা তিনি হলেন আর জা একটি গল্প দিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ করবিন সে এই গল্পটা আমাদের সবার জন্যই তবে বিশেষভাবে আমাদের ওই বন্দের জন্য যাদের স্বামীরা আজ কারাগারে বন্দী এটা আসলে গল্প না বাস্তব ঘটনা আমাদের আজকের সময়েরই ঘটনা আমাদের সময়ের গল্প এটি মনোযোগ দিয়ে শুনুন আমাদের সবার এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত মিশরের এক ভাই গ্রেফতার হয়ে জেলে গেলেন স্ত্রী আর দুই সন্তান নিয়ে গরিব ভাইটির ছোট্ট সংসার তিনি যখন জেলে গেলেন তখন এই স্ত্রী দুই সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হলেন আজ পৃথিবী জুড়ে অনেক মুসলিম পরিবারের সাথেই এমন হচ্ছে একরাতে আমাদের এই বোনের ছেলের মারাত্মক জ্বর আসলো জরে গা পুড়ে যাচ্ছে সেই বোনের অবস্থাটা একটু চিন্তা করুন স্বামী জেলে নিচে বাপের বাড়িতে আশ্রিত হিসেবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এত রাতে ছেলেকে নিয়ে তিনি কোথায় যাবেন সাথে কোনো টাকাও নেই डाक्तर बिल ओषे दामुते मत टाइम बन अल्लाह शुरू कर लेंदाय कष्ट और आकुत नहीं मालिक के डूर कि सेवा करिए सालो आदाय करोकर्ती पानी डोआ कर जख असुस्थे तक मायर मन केम करता बोधह माँ हवा छाड़ा बोझा सम्भव ना ता जो कष्ट कर তার বিনিময়ে আল্লাহ সুবাহ আমার মাকে এবং আপনাদের সবার মাকে জেন্নাতুল ফের দা আউস করুন আমাদের সেই বোন এবার ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে সন্তানের গা মুছে দিচ্ছেন মাথায় জলপট্টি দিচ্ছেন আর এর ফাঁকে ফাঁকে সালাতো আদায় করছেন গভীর অন্ধকার রাতে আল্লাহর এই বান্দা আল্লাহকে রাখছেন আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন এটা দোয়া কবুলের খুব ভালো সময় আম্মান ইউজিবুল আমি মুক্ত কে আত্মের আহ্বানে সারা দেন যখন সে তাকে ডাকে হঠাৎ ঘরের বাইরে করিডোরে পায়ের আওয়াজ পাওয়া গেল দরজায় ঠকঠক শব্দ আমাদের বোন হিজাব করে দরজা খুললেন দেখলেন সাদা কাপড় পরা একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন আমি আবারও বলি এটি অতীতের কোনো ঘটনা নয় আমাদের সময়েরই ঘটনা বোন চমকে উঠলেন কিভাবে এই সময় একজন ডাক্তার আসলো ডাক্তার তাকে জিজ্ঞেস করল রোগী কোথায় তিনি ছেলেকে দেখিয়ে দিলেন ডাক্তার রোগীকে দেখলেন প্রেসক্রিপশন লিখলেন আশ্বস্ত করলেন যে গুরুতর কিছু হয়নি কিছু ওষুধ দিলেই সেরে যাবে তারপর বিলের কাগজ দিলেন এই হল আমার ফি ডাক্তার যখন হাউস কলে আসে তখন তাকে সাথে সাথে টাকা দিতে হয় আমাদের বোন তখন বললেন আমার কাছে তো কোনো টাকা নেই আমি আপনাকে কিভাবে ফি দেব ডাক্তার তখন বললেন আপনার স্বামীকে দেখুন তিনি তো আমাকে ফোন করেছেন তিনি কোথায় से बोन तक स्वामी आपके फोन करें तो आज अनेक दिन जाब जेले डेपे गथा अपनारा एत रात डेके आनलें फी देा नहीं घरे आपनार्मी नहीं आठ नम्बर फ्लैट ना ना इठहर नम्बर फ्लैट ना अठारो नम्बर हलो पासा एब डर अबाक गल भाँ नम्बर भूल दरजाए बेल दिए इतना भूलोरे फ्लैटे बेल दिलें रोगी आ যার চিকিৎসা দরকার এটা কিভাবে হলো তিনি ভুল করে বাসাতে বেল দিলেন আর এই বাসাতেই একজন রোগী পাওয়া গেল এবার তিনি সে বোনকে প্রশ্ন করলেন আপনার পরিচয় কি আপনারা আসলে কি ধরনের পরিস্থিতিতে আছেন সুভান ডাক্তার সাহেব অবচেতন মনেই বলে উঠলেন আমাদের ভদ্র মহিলাকে বললেন খুলে বলুন তো আমাকে সব কিছু বোন তার অবস্থা খুলে বললেন বলতে বলতে কাঁদতে শুরু করলেন ডাক্তারও কাঁদতে শুরু করলেন তিনি বললেন ও ল আল্লাহর কসম আল্লাহ ই আমাকে বিছানা থেকে উঠিয়ে আপনার ছেলের কাছে পাঠিয়েছেন আমার গাড়িতে কিছু ওষুধ আছে আমি সেগুলো নিয়ে আসছি আর এই টাকাগুলো রাখুন প্রতি সপ্তাহে এসে আপনাদের একবার দেখে যাব এরপর প্রত্যেক সপ্তাহে ডাক্তার সাহেব ভদ্র মহিলার ছেলেকে দেখতে যেতেন এবং আর্থিকভাবে সাহায্য করতেন এ ঘটনার পর আমাদের এই বোন যখন কারাগারে তার স্বামীকে দেখতে যেতেন তখন মজা করে বলতেন আপনি হয়তো জেলে আরও কিছু দিন থাকতে চাইবেন कारण आपनी हमें जब देखाशुना करतें तर चे अनेक भलो अल्लाह देखाशना करें